নাফি রহমতুল্লাহী হতে বর্ণিত তিনি বলেন প্রচণ্ড এক শীতের রাতে ইবনু উমর রদিয়াল্লাহ তালাহু জাজনান নামক স্থানে আজান দিলেন অতপর তিনি ঘোষণা করলেন তোমরা আবাসস্থলেই সালাত আদায় করে নাও পরে তিনি আমাদের জানালেন যে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম সফরের অবস্থায় বৃষ্টি অথবা তীব্র শীতের রাতে মহিনকে আজান দিতে বললেন এবং সাথে সাথে এ কথাও ঘোষণা করতে বললেন যে তোমরা নিজ নিজ বাসস্থলে সালাত আদায় করো